একটা সত্য কথা বলেছেন জিজ্ঞাসা করেছে যে কে নাস সবচেয়ে বেশি জ্ঞানী কে মুসা মানে কথাটা তো ছিল যে মানুষের মধ্যে সবচেয়ে জ্ঞানী কেসা যা বলেছেন তিনি সেই সময়ের নবী ঠিকই আছে কথার মধ্যে আল্লাহর কাছে এই ঢঙ্গটা পছন্দ হয়সা আল্লাহা কি করেছেন মোসা আল্লামের চেয়ারে কমল এই জন্য অনেক সময় কাজ তো ঠিক থাকে কিন্তু কাজের প্রকাশ করতে গিয়া কাজের ফলাফলটা নষ্ট করে ফেলা হয় ইমাম হদের সফরে উনি হজের তো বাড়িতে কি গেল এই ধরনের তিরস্কার করেছে পরের দিন ওনার এক রাখাত ছুটে গেছে পরে ওই লোকে এসে যে আপনি আমাদের তিরস্কার করছিলেন আল্লাহ জন্য এই কারণে এক ছুটছে যদি যে আমি জীবনে এমন কোনো কথা শুনি নাই যেটা আমার স্মৃতিতে সংরক্ষিত নাই আর একবার সংরক্ষিত হয়ে গেছে এমন কোনো কথা আমার জীবনে হয় নাই যেটা আবার ভুলে গেছি স্মৃতি শক্তিটা কোন পর্যায়ের যা আসলে যে একবার ওনার বাসায় ফকির আসছে এতটুকু শব্দ ওই ফকিরটা কি করছে উল্লেখ করছে ওনার বাসার সেই দিন বাসা থেকে একটা রূপার পেয়াল হারাই গেছে দশ বছর পরে ওই ফকিরটা বাসায় আসছে এই সব সাহীন বলছে বলার সাথে সাথে কথা বলছেন এই পেয়ালা চুরি করছে তারা জিজ্ঞাসা করো দশ বছর আগে একটা শব্দ শুনেছিল সেই শব্দের ইয়েটা আবার সেই দিন যে পেয়ালাটা কি করছিল হারিয়েছিলাম থাকে দশ বছর পরে শুধু শাহীনলীল্লা একটা শব্দ কানে করছে উনি বলতেছে পেয়ালা চুরি পেয়ালা যে চুরি হয়েছিল ওই ঘটনাটা মনে তো এরপরে কি জীবনে যা আমি শুনেছি সব সুরক্ষিত হয়ে গেছে আর কোন সুরক্ষিত বিষয়ে আমার কি করে নেই ছুটে নেই এরপরে বলতেছে হে গোলাম আমার জুতা জুতা দি খেমকে বলতেছে পরে খাদেম বলতেছে আল্লাপ আল্লাহ রসল জানেন সব সময় কি করা হয় আল্লাহর পক্ষে তুমি সব বিষয় আমাকে জানাই দাও আমি না জানি মানে ইয়ারা ইহুদিরা শিখাই দিছে প্রয়সদেরকে যে রসল সত্য না মিথ্যা এটা যাচাইয়ের জন্য তিনটা প্রশ্ন করবে তোমরা এসে প্রশ্ন গুলো করেছে সে তো বলেছে শহাম্মদের সাইরে দেওয়া চলে গেছে গা মেয়ের বোঝাইতে চাইতেছে যে আসলে আগে শৈতান এসে কি করতো বলতো সেটা বলতো মনের কষ্টটা কোন পর্যায়ে গিয়ে পড়ছে না আল্লাহ কোনো বিষয়ে আপনি এমন বলবেন না যে আমি আগামী কল করবো ইল্লা হ্যাঁ যদি আল্লাহাক এমন ভাবে ইনশাল্লাহ ছাড়া বলে থাকুক আল্লাহ অনেক সময় আল্লাহ চলতে দেন আর একটু আর একটু গতিটা কি হবে বড় হবে যেন আল্লাহ গতি আর দেন সেটা আসলে আরো বেশি মধ্যে লিপ্ত আছে আর আল্লা রব্বল আমি ওই তাকে এইটা হলো সবচেয়ে ভয়াবহ বিষয় আর যে কোনো বিপদে যদি থাকে কেহ যে কোনো মসবিয়া তাইলে তার একটা স্বস্তি আছে যে এর বড় বিপদ এখন নাই এই যে তো কোনো না কোনো একটা কষ্টে থাকা এটা এক ধরনের একটা সেফ এটা অবস্থা যে একটা অসুখ আছে বা পারিবারিক একটা টেনশন আছে বা অন্য ধরনের কোনো একটা কোনো সমস্যাই নেই ইডনি সিডেনের একটা স্বপ্নের ইয়া মধ্যে আছে কেউ যদি স্বপ্নে নিজেরা দেখে যে তার কোনো টেনশন নেই সম্পূর্ণ ইয়া তাহলে তার মানে ভয়াবহ একটা বিপদের কি আছে সম্ভাবনা আছে আসলে গুণা চলতে থাকা আর আল্লাহর পক্ষ থেকে কি থাকা সুবিধাগুলি চলতে থাকে এটা ভয়াবহ একটা অবস্থা আসলে বিপদগুলির ব্যাপারে আল্লাহ তাল্লাহার একটা ইয়া নির্ধারণ করে থাকে প্রত্যেকের জন্য জান্নাতে তো আসলে একটা মাকাম নির্ধারণ আছে আল্লাহর এলেমে আছে না যে সে কোন মাকামে পুষবে আর আল্লাহ আদেলো ওই মকাম অনুযায়ী কাজ নাই তাহলে তখন আল্লাহ তালা তারা বিপদ দেন বিপদের ধৈর্য ধারণ করে এই ধাক্কায় সে কি হয়ে যায় ওই পথ করে না আল্লাভ স্বাভাবিকভাবে গতিদাতা নিয়ে আসে যে গতিটা প্রয়োজন সেই মত আমি পৌঁছাবে আসলে তখন বিপদ এই ব্যক্তির জন্য আসলে প্রত্যেকের নিজের জীবনটাকে যদি আসলে ভালো করে খেয়াল করে সে বুঝবে যে আসলে আল্লাহাক আমাকে কোন ধরনের স্তরে রাখতে চান ওই স্তরের থেকে ত্রুটি করলেই সে দেখা যায় ওই স্তরের আমলে ত্রুটি করলেই দেখা যায় বিপদ আমরা দেখা আর ওই লোকে যদি এই স্তরের আমলের মানে স্তরটা বুঝে ওই ক্ষেত্রের আমল গুলি ত্রুটি না করে তখন আর দুনিয়া বিভিন্ন বিপদ ধরে না এই জন্য আসলে এটা বলা মুশকিল যে বিপদগ্রস্ত আছে সে আমার মর্যাদাশীল না কম মর্যাদা তার জন্য জানাতে কোন মকাম আছে এটা তো আমার কি নাই জানা নেই এবং সেই মকাম অনুযায়ী তার কাজটা এখন কোন পর্যায়ে সেটাও জানা নেই এই জন্য একজনকে বিপদগ্রস্ত দেখেই বলা যাবে না যে তাকে আল্লাহ পছন্দ করে এতটুকু যে এখন আল্লাহ কি করেন নাই মানে বিলকুল ছেড়ে দেন নাই ঢিল দিয়ে দেন নাই যারা ঢিল দিয়ে দেন তার ব্যাপারে এই বিবরণে আসছে যে প্রথম আল্লাহ রব্বুল্লা আলমিন কী করেন ওবালাম বিপদের ক্ষেত্রে আল্লাহ পথের নিয়মটা হইল যে উভয় অবস্থাটা বন্দার সামনে নিয়ে আসেন সুখের অবস্থা আর বিপদের অবস্থা বিপদগুলি দেন যেন সে কী করে আল্লাহরে স্মরণ করে ওবাল হাসানহাতি হচ্ছে ইয়ে পরীক্ষা করি তাদেরকে মন্দ অবস্থা কেমন ভালো অবস্থা দিয়ে পরে যখন কেহ মন্দ অবস্থার মধ্যে নিজের নিমজ্জিত করে ফেলে ভালো অবস্থার দিকে আসতে চায় না তখন তার জন্য আল্লাহ তালা দুনিয়ার সমস্ত রাস্তা খুলে দেন ফাতাহনা আল আবুয়া বাকুল্লি সেই তাদের জন্য সব কিছুর দ্বার আমি উন্মুক্ত করে দিই হাত্তাঈদা ফারি হিমা উত আল্লা প্রদত্ত এগুলো পেয়ে যখন আনন্দে আটখানা হয়ে যায় অবাধ্যতার মধ্যে তাদেরকে আমি সাহায্য করতে থাকি বিভ্রান্ত হয়ে ফিরতে থাকি ওদের ধরাটা আসলে হয় একবারে ধরা এরপরে আর কি হয় না সুযোগ পায় না এটা কাফেরদের জন্য আর মোমেনদের মধ্যে যারা লাইন মানে কাফের কাতারে চলে আসে না তার জন্য সংশোধন হজার পরিপূর্ণ কি হয়ে গেছে আসলে আল্লাহ তো আদেল কাউকে প্রত্যেকেই নিজে দেখতে পারবো কারণ হবে তো এদেরকেও হাস মাঠে কি করেন কানজুল একবার দেখছি যে ওখানে এই বিবরণটা এইভাবে আসছে সে তাদেরকে বলবেন যে ইন্দা জানি আগুনে পড়াই পরীক্ষাটা অল্প সময় যে কিন্তু কত কঠিন পরীক্ষা না এই জন্য আমাদেরকে এখন কিন্তু সুযোগ দিয়ে রাখছে সময়টা একটু লম্বা এই জন্য আসলে মনের ভিতরে যদি আত্মভরিতা থাকে তাহলে যেমন আমলের ফল নষ্ট হয়ে যায় আর এটার এই ধরনের প্রকাশের দ্বারা ফলগুলি কি না তো এলো নিজের অঙ্গা দিয়ে বেঁচে থাকুন মতো সেটার আবার কোনো লাভ নেই ফেরস্ত হয়ে যাওয়া মতো ফেরস্ত হয়ে যাওয়া মানুষের জন্য এই ভানিটা সে নিয়েই কি করবে ঝুঁকিটা এখন যে এটার হক আদায় করবে সে পরমা রে হকাদাই না করতে পারলে সে আমি খেয়ে গেল জার মধ্যে যেমন দান ধরে যে যত বেশি ধরতে পারে ঝুঁকিটা যত বেশি নিতে পারে পায় গেলে সে বড় আকারে পাওয়া গেছে আর না পাইলে তার লো সেই পর্যায়ে অটোমেটিক আমাদের দ্বারা এই দান ধরা হয়ে গেছে মানুষ জানাল দিচ্ছে এটা আমরা ঝুঁকিটা নিয়েই নিছি এখন এটা পার হওয়া এটা হলোই এটাই জন্য চেষ্টা আর সম্পূর্ণটা ব্যয় করা কোন সঙ্গে তো পরিষ্কার বলছে যাহার হওয়া ছাড়া কেউ কি করতে পারবে না জান্নাতে। তোমাদের হয়ে যেতে হবে তোমার রবের পক্ষ থেকে এটা একেবারে অকাট্য এবং সিদ্ধান্ত কৃত এখন এই ঝার উপর দিয়ে যেতে হবে বাঁচার চেষ্টা কথা বলতে হবে আর বাঁচার চেষ্টা এটাই আসলে ন্যাক আমলের দ্বারা নিজেরা সমৃদ্ধ করে আমলের দ্বারা সমৃদ্ধ করে এনে আমল ছাড়া যাবে কিভাবে আমলের ঝুঁকি তো নিতেই হবে আমলটাকে নষ্ট করে দেওয়া আবার এই ইয়াগুলো এখন ভাজতে হইলে আমল করতে হবে উপায় নেটার এটার আমলের প্রত্যেকটা আমলে কিন্তু নূর কারণ আল্লাহর হুকুম পালন হচ্ছে না এটা দিয়া কোরআনে কারিমকেও নূর বলা হয়েছে অর্থাৎ কোরআনে কারিমের প্রতিটা কাজ প্রতিটা আমল কোরআন নিজেও তো নূর জাহুম মি নূর ম কিতাবিনের আসলে সঠিক ব্যাখ্যা এটাই যে কোরআনে কারিম কি নূর ভালো পাক তোমাদের কাছে নূর আসছে এবং স্পষ্ট কিতাব আসছে ওখানে নূর দ্বারা উদ্দেশ্য কি স্পষ্ট কিতাব এটাই এই জন্য ইয়াহদি বিহিল্লাহ শেষে আসছে যে এর মাধ্যমে আল্লাহ তারা কী দেন হেতে হাত দেন যে ভণ্ডারা বলতে চায় যে এখানে নূর হইলেন রসুল সাল্লাম আর কিতাব হইল কিতাব তো যদি রসুলসাম নূর হন তাহলে ইয়াহদি বিহিল্লাহ বলবে কেন কোরআকার পুরাটাই নূর আর এই নূর দ্বারা যখন কি হয়ে যায় নুরানি হয়ে যায় আগুনে কিন্তু নূরের কি করতে পারে না জ্বালাইতে পারে না আগুনের সত্যি নাই নূরের জ্বালায় এই জন্য জানাতে প্রথমে যাই হোক এই জান্নার যাওয়াটা আসলে যদি নাকি ইমান আমলে নূরের দ্বারা কি হয়ে যায় নুরানি হয়ে যায় তখন আর কি করে না তাহলে সেই অতিক্রমটা হবে তা ঠিকই কিন্তু কষ্ট হবে না আর দ্রুত যাওয়ার পরে এমনি কি হবে না কোনখানে আগুনের উপরে দিওkah যদি দ্রুত যায় আগুনে কি করতে পারে দপ্তবা ধরে না এত না নামের বিষয়টা আসলে এমনই যে দ্রুতির কারণে আর ওই ইয়ার দুইটার ধর্মই তো ভিন্ন জলার মতন আগুন দিয়ে ইয়ার মধ্যে মানে চলে যাও তোমার নূর আমার জলম শক্তিটাকে কি করে দিচ্ছে মানে যারা বর্ণনা করছে এরা এইভাবে করছে হাদিস না হইলে হাদিস এই জন্য কি আর কথাগুলি নকল করা আসলে ওই আমলের অনুযায়ী মানুষের দুনিয়ার বিপদ আপদুলিও নির্ভর করে কারণ যদি সেই আমল মানে মকাম অনুযায়ী যদি তার আমল বাস্তবে চলতে থাকে তাহলে আল্লাহ পাক তাকে স্বাভাবিকভাবে মানে রাখেন কোনো দেন না আবার যদি এর চেয়ে হয়ে যায় তো বিপদাপদ দিয়ে আল্লাহ তালা কী আর যে যতটুকু আল্লাহ তালা আছে প্রিয় দুনিয়ার ইয়ার পরে তত তাড়াতাড়ি আসে আর কাফেররা যেহেতু অপরাধী বড় এই জন্য শাস্তিটা বড়ো না দিল কোনো কী নেই শাস্তিটা না দিল কারণে সে বেঁচে যাবে না সুরক্ষার কি করে দেয় নষ্ট করে দেয় আর বাস্তবে দিলের মধ্যে ইয়া না থাকলেও প্রকাশও যদি ঘটে আসলে রসমারও কি কোনো ইয়া ছিল ছিল যেহেতু আল্লাহ আমাদেরকে পরিষ্কার যার দ্বারা কাজ হবে বা কোরবানি বেশি হবে মানে তাদের ক্ষেত্রে এই সমস্ত বিষয়গুলি আরো বেশি লক্ষণীয় হবে আগে হয়তো একসময় আমরা চলেছি আগে একটু দূরত্বের অবস্থানে ছিলাম যার কারণে আল্লাহ এত তাড়াতাড়ি কাছে চলে আসার পরে কিন্তু হিসাব নিকাশটা আর কি হবে সুখ হবে এটা স্বাভাবিক সেনাবাহিনীর একজন সদস্য ইয়ে করলে কোর্ট মার্শাল হয়ে যায় সাধারণ ইয়াতে তার বিদ্রোহে বা একটা অবাধ্যতায় অন্য ক্ষেত্রে এমন করলে কি হয় না তারা হয়তো চাকরির থেকে সাসপেন্ড করে শক্ত কই রসি বটার পরে পরে টুকরা টুকরা কি করেছে কেটে ফেলছে এটা হলো কি আমল করেছে সে খুব খুব মজবুত যথাযথভাবে হয়েছে পরে কোন কারণ এটা কি করে বা অন্য কোনো বিষয়ে এনে এটা নষ্ট করে ফেলেছে যে মহিলা তার সোতাকে কি করেছে করে দিয়েছে কুমড়াতেন মানে শক্ত করে এটাকে বটার পরে সতর্কতা আল্লাপ দিয়ে রেখেছে আগে দত্ত দানবের কিচ্ছা হইত দানবের অবস্থাটা ছিল দিন কাজ করে পরে সারা দিনের বেলা এই পথে এসে আমাদের অনেকের এমন হয়ে যায় আমরা ওই যে আসলে কামাত হয় না কেন সময় দেখা যায় খুব জোস কুরস সাথে কাজ করছে একজনে দশজন ভাইয়ের কাজ করছে এরপরে এক সময় দেখা যায় যে ব্যক্তির আর তারাহুরাই আল্লাহ পাক কি তারা যায় কিউর ভাব আবেগের অতিরঞ্জনের কারণে কি প্রভাবিত হয়ে যান যদি হইতেন তাহলে যা কিছু বলো কাপড়ের সাহসী বলো যে আমরা কি হকের উপর নাই আমরা কি মিথ্যার আমাদের কতলা আমাদের নিহত জান্নাতি না ওদের নিহতামি না তো ফি দিনই না এরপরও দিন গ্রহণ করার পরে আমরা কেন নিচু গ্রহণ করে নিবো আল্লাহ রিদুর দিতেছে আল্লাহ ভাষায় বলেন না কিন্তু যেন এমন হয় কেউ ঠকে যাচ্ছে এত কিছু বলার পর আল্লাহাক কিন্তু একটু দেখার নাই নিজের সিদ্ধান্ত ব্যাপারে দুর্বলতা দেখার নেই আবহের নাই সন্ধি করছেন করেছেন শুধু এতটুকু কিছু দেখা গেল বিজয় হয় ওনারাও যদি ক্ষেত্র মানে এমন ক্ষেত্রে বুঝতে কি হয় এতটুকু ওনাদের দ্বারা কি হয় অস্বাভাবিক এসে যায় তাহলে আমরা কে যেন আসলে এস্তে খাবাতের জন্য এই বৈষয়গুলো ওনাদের ওই ওনাদের দ্বারা ওই সমস্তগুলি তো কূর্ব অতিবাহিত হয়েছে আমরা দুর্বল দেখেই তো সেই সময় তো আমাদেরকেই মানে নমুনাগুলো আমাদের সামনে দরকার দিচ্ছে নমুনাগুলো দেখে যেন আমরা নিজেরা ঠিক রাখতে পারি তিলকাল করা না দেখা রসেন যে ওদের ঘ একটা ব্যবস্থা এটা আসলে খুব কঠিন কাজ হবে কার দ্বারা কিন্তু এটা সে কি করবে না প্রকাশ করবে না মদের পর মদ বোতলের পর বোতল করে যাবে কিন্তু কোন ধরনের অস্বাভাবিকতা আসবে না আচরণের মধ্যে সুফির আগের সুফির এই ধরনের উদাহরণ গুলি দিত এটাই হলো আসলে কামালতা নেশা আসবে না সে পান করে যাবে সাগোয়ার পান করে যাবে নেশা আসবে না এমন করে যাবে কাজ করে যাবে কিন্তু এবার প্রকাশ তার মধ্যে হবে না প্রকাশটা করলেই তো সে কি করলো সবগুলির পানি ফেলাই দিলো যে কাজ না করে তার জন্য তো কোনো সম্ভাবনাই নেই যে কাজ করে তার সামনে এই দুইটা মানে একটা আশঙ্কার অবস্থা একটা কিসের অবস্থা সম্ভাবনার অবস্থা খাওয়া ফার রাজা আসলে এর জন্যই কাজ না করলে কি আর খাওয়া ফার রাজা কি আসার কিছু বিষয়ই নেই এই জন্য ইমানের মধ্যে আসলে তারা এই ব্যক্তির যে কাজ করলো কারণ তার শখটাও বেশি হবে রাজাটাও বেশি হবে ভিতরে যখন ইমান তো এই দুটা যার যে পরিমাণ বেশি হইলো সে সেই পরিমাণ কি আছে সেই পরিমাণ বড় ইমানদার খা তার দুটাই বেশি হবে যে আসলে এটা ইয়া না এটাও হাদিস না গাছালের বাণী সব ধ্বংসের মধ্যে আছে আবেদরা ছাড়া কাজ করতেছে আর কি সব ধ্বংসের মধ্যে আছে মুখলিস এখলাস সম্পন্ন আলা আর ব্যক্তিরা ছাড়া বল মুখলিশ বড় ঝুঁকির মধ্যে ওরা জাহাজ একেবারে বুঝায় সম্পদ নিয়ে সাগর তারি দিচ্ছে সে যে কোনো সময় ডুবে তার পুঁজি টুঁজি সব সহ যান জীবন সব ধ্বংস হয়ে দিতে আবার যদি গন্তব্যে পৌঁছে যেতে পারে তাহলে তার লাভের অসীমা নেই এই হলো হাতারি হাজ যানজীবন সব কিছু যাবে এই কারণে তো সাগর পাড়ি দেওয়ার থেকে পিছিয়ে থাকার কিনে অবকাশ নেই এখন পাড়ি দিতে গিয়ে আবার বে খবর হয়ে যাওয়া কোন দিক দিয়ে ঝড় আসতেছে না কি আসতেছে ঝড় যদি বেশি প্রচন্ড আসতে থাকে তখন দেখা যায় মানে সামনের দিকে না গিয়ে উজানে না গিয়া ভাটির দিকে যেতে হয় যদি আমার পথ কি হইলো কিছুটা পিছাইছে কিন্তু না এখন একের পর এক মারি দিয়া জমানোর সময় শত্রু খুব তৎপর তখন কি স্বাভাবিক আমাদের জন্য এই পরিস্থিতিতে ইয়াটা কি এখন আমরা ঘাটতি মেরা চুপ মেরা এখন কি করবো বসে থাকুক ওদের ছোট ঠান্ডা হোক করে আবার গর্তের ভিতর থেকে বের হয়ে হাঁটা শুরু করে দেব এখন যদি একরকা হয় যে একবার বলে হাঁটো একবার বলে বসো আরেকবার বলে চলো এই ইয়ার মতো শুরু করে দিল আজব রাজার মতো হাঁটলে পরে থামরে তোরা চললে বলে কি জানি একটা ইয়ে একটা কবিতা জানি আছে। আজব রাজার ঘটনা মানে চললে বলে থামরে তোরা থামলে বলে চল কেমন জানি মানে যেটা করতে যাই এটা রোল্ডাররা সে নির্দেশ দিয়ে বসে আসলে তো বিষয়টা এমন না পরিস্থিতির অনুকলে পরিস্থিতি অনুযায়ী বিভিন্ন ইয়ে আসতে পারে নির্দেশনা আসতে পারে কারণ যদি একরক্ষা হয় তাহলে ওর জন্য তো মানে কঠিন আইএস িক সম্পন্ন করতেছে সমস্ত নজরের মধ্যে তারা যে স্ট্রাটেজিটা নির্ধারণ করলো ওরা সাময়িক নিজস্ব জায়গার মধ্যে একটু বেশি কি পায়া শক্তি পায়া পুরা পৃথিবীর পাকা ফলগুলির কি করছে গাছ থেকে ফেলে দিয়েছে আসলে আইএস এর দ্বারা মানে ইয়াগুলো হয়েছে যে ফলগুলো ঝরছে আগে পরে যায় ওইটা আহরণের সময় পর্যন্ত নিজেরা ধরে রাখতে পারে না সে কিন্তু সবচেয়ে হৃষ্টিপোষক সবচেয়ে স্বাদের সবচেয়ে মজার ছিল এখন ওই ঘটনাটা ঘটছে আসছে আর সারা পৃথিবীর পাকা ফলগুলির ফলাই দিছে আহরণের সময় পর্যন্ত স্বাভাবিক আল্লাহ এই পরীক্ষাগুলো করেন চূড়ান্ত পরীক্ষাগুলি অস্থিরতা সর্বক্ষেত্রে হাতিসের মধ্যে পরিষ্কার শেতান আল আনা মিনার রহমান তারাহুরা তারাহুরা মানে কাজের ব্যাপারে কি দেখানো তৎপরতা দেখানো বিষয়টা কিন্তু এটা না তারা তারাটা এটা শৈতানের কাজ আর কত তিনশো ঘর তাদের মানে বাসায় খাবার দাবার বাজার সদা বিভিন্ন প্রয়োজনের জিনিস খেয়ে যেত গরিবদের যেত মানে জীব দশায় পরে গিয়ে মানুষে বুঝছে যে আমরা করতে পারবো এর এক পর্যন্ত কেউ বুঝতে পারেনি যে কে আমাদের এইগুলোর ব্যবস্থা করে দিচ্ছে মানে ওনাদের ইযা করার সুরক্ষা করার ইয়াটা কত ঢুকুত ছিলাম আসলে মোহব্বত যদি প্রকৃত হয় না তাকার লোভ গুলো আর থাকে না টাকার লোভ থাকানোর অর্থ হয়েছে আসলে ভিতরে বাস্তবায় এটা নাই বলা যেতে শব্দের অর্থটা কৃত্রিমতা দিয়ে অর্থটা হয় কৃত্রিমতা এই কৃত্রিমতা শরীরে গন্ডি দেয় এই মানে কোন একটা বেদই আসলে জিজ্ঞাসা করতো আই কাম্মান যদি নাকি রসলাম নিয়ে রাখতেন তাহলে সেইভাবে জিজ্ঞাসা করতো সাহস না জিজ্ঞাসা করার প্রয়োজন তো হতো না এখন জিজ্ঞাসা করতে হয় না কারণ তার পজিশনটাই তাকে ভিন্ন সে বসলে অবশ্যই এমন আলাদা স্থানে আলাদা ইয়াতে জিজ্ঞাসা করতে হয় না আর ওখানে এসে জিজ্ঞাসা করতেছে না সম্মান আরবের মধ্যে সাধারণত নাম নেওয়া ডাকাটা সম্মান না এটা একটা সাধারণ সাধারণ লেভেলে রাখলো একটু সম্মানও যদি করতো তাহলে আবুল হাসান বলতো আবুল হাসান কুনিয়ত নেওয়া ডাকাটা আরবের মধ্যে সম্মান সম্মান তারা সম্মান বলতে সবাই মর্যাদাটা দিছে সাধারণ কোন মর্যাদা দেয়নি একটু সম্মান নিলে নাম না বলতো আবুল কাসান নামা তো প্রসিদ্ধ